আহ্ন রজি আলাহতাল্নতে বর্ণনা করেন যে নাবি সাল্লাহ আলু সাল্লামের নিকট বাহারাইনের মাল এলো তখন তিনি বললেন তোমরা এগুলো মসজিদের ঢেলে দাও আর এই মাল এর আগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট আসা মালের থেকে অনেক অধিক ছিল এ সময় আব্বাস রাজুল্লাহ তাল্লান্ন এসে বললেন হে আল্লাহ রসুল আমাকে দান করুন আমি আমার এবং আকিলের মুক্তিপণ দিয়েছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা নাও তিনি তার কাপড়ে অঞ্জলি ভরে নিতে লাগলেন অতপর তা উঠাতে চাইলেন কিন্তু উঠাতে পারলেন না তখন তিনি বললেন কাউকে আমার উপর এ বোঝা উঠিয়ে দিতে বলুন আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম বললেন না তখন তিনি বললেন আচ্ছা আপনি আমার উপর উঠিয়ে দিন রসুল্লাহ সাল্লাহ আল্লাম বললেন না তিনি তা হতে কিছু কম করলেন এবং উঠাতে চেষ্টা করলেন কিন্তু উঠাতে পারলেন না অতঃপর বললেন কাউকে আমার উপর বোঝাটি উঠিয়ে দিতে বলুন তিনি বললেন না তখন আব্বাস সৈদুল্লাহ তালন বললেন আপনি একটু আমার উপর উঠিয়ে দিন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন না অতপর তিনি আবার তা হতে কমালেন অতপর কাঁধে উঠিয়ে রওনা হলেন তার আসক্তি দেখে বিস্ময়ের সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম তাকিয়ে থাকলেন যতক্ষণ না তিনি আমাদের দৃষ্টির আড়াল হলেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম সে স্থানে একটি দিরহাম থাকা পর্যন্ত সেখান হতে উঠে দাঁড়াননি